بسم الله, الرحيم. قل هو الله, أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا কুহুন্হদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত ইফতারের দাওয়াতে উপস্থিত রহমান আমরা এই মুহূর্তে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গণীত হয়েছে যে বেশ কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসেছে তো ওই প্রশ্নোত্তর গুলা উনিশ আল্লাহ বিশ মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব গ্রহণ করবেন শাহদ আকরাম হোসামান এবং ডক্টর সাইফুল্লাহ মাদানী দুজন সম্পর্ক আমরা প্রশ্ন শুরু করছি তারপরে ইনশা আমাদের ডক্টর আহমেদ আদুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন এবং ডক্টর সাইফুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন তারা বক্তব্য রাখবেন প্রথম প্রশ্ন সব প্রশ্নের উত্তর দেওয়া হয়তো ঠিক হবে আমি জানি না তারপর যেহেতু প্রশ্ন করেছেন যেটা হোক তারা মনে করবেন যেগত হয় তারা নিজেরাই যে এক হয় তা কি যাওয়া ঠিক এ সম্পর্কে কিছু বলেন নাম ধরে প্রশ্ন তারপরে করে ফেলেছেন আচ্ছা ঠিক আছে ई चिल्लाए की जावा ठीक इस सम्पर्केण दया करेंस कुरान सुन्ना रसुल्ला दावती नीति एर चिल्ला सिस्टम नहीं दिल्ली भित्तिक तब्लिक मध्य पा जाए बेदा जानी एक चिल्लाई चिल्ला दिए मान निर्णय आलेम बसर चिल्लाशुनाको ये आसने रसुल सल्लाहम दावती नीतर मध्य चिल्ला सिस्टेम का नहीं होते हेक्टी प्रश्न एक नम्बर हानाफिदे नामज की भूल हानाफिदर नामज भूल ये ढालावे तो बला ठीक नब पट भूल भूल ढालाव भावे भूल बार उपाय नहीं रसुल्ला सल्लाम पद्धति अनुजाई सलाद पढ़ते रसुल्ला पद्धति विभक्त अवश्य पालन रुक फरज और किस हल सन्ना जरा रुकन और फरजर क्षेत्र त्रुटि करेत्रे तलाद तो त्रुटिपूर्ण रुक े दी तरह सलादाद ब ভুল বলা যাবে না কিন্তু যে সমস্ত হানাফি ইমাম যারা বাতিল বাতিল আগিদায় বিশ্বাসী যে কোনো ইমামই হোক না কোন বাতিল আগিদায় হলে শিব এবং স্পষ্ট কুফরি এবং শিব বড় বেদাঁতের সাথে জড়িত হলে তাদের পিছনে নামাজ হবে না তাদের নামাজ বাতিল তারাবি নামাজ কি আট রাকাত না বিশ রাখাত এটা অত্যন্ত একতলাপূর্ণ একটা মশালা তা আমরা আট তিন এগারো রাখাত তারাবিদে বিশ্বাসী আমরা এটাই বলে থাকি আর আলেমদের ফতোয়াও এভাবে এসেছে যে এগারো পর্যন্ত পড়া আফদার আলম আফা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহাম আফদার উত্তম হচ্ছে আল্লাহ রসুল যে কয়েদ রাখাত পড়েছেন তার উপরে থাকা এরপরে বড় আলম বিশেষভাবে সৌদি আরবে আলমরা ওনারা বলেছেন যে এর চেয়ে বেশি যদি কেউ পড়ে ওটা জায়গ এরকম একটা ভাষা আর কেউ কেউ বলছে ফলা হারাজ অসুবিধা নেই এরকম কথা আছে তবে উত্তম হল এগারো পড়া এটা এটা নিয়ে মতভেদ আছে সৌদি আরবের বলছেন যে এর চেয়ে বেশি পড়া যাবে আলমানি বলছেন এর চেয়ে বেশি পড়া দে তো সবচেয়ে ভেতু হল এটাই যে উত্তম মধ্যে থাকলে রসুল্লাহ রসলামের সুন্দর আমলি সুন্দরদের ভিতরে থাকলেই সেটি সবচেয়ে নিরাপদ আলহামদুলিল্লাহ এরপরে সাইফুল্লাহ ভাই এর সাথে শেয়ার করতে যাচ্ছেন সেটা তারা বিহে সালাতের ব্যাপারে যে প্রশ্নটি শুনলে শোনা যাবে তারা সালাতের ব্যাপারে যে মাসাহাটি এসেছে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে সেটা মধ্যে রাতের নামাজ হচ্ছে মূলত নফল নামাজ ত্রিয়ামুল্লাইন হচ্ছে রাতের নামাজ রাতের নামাজের ব্যাপারে রসুলের কাউলি হাদিসের নির্দেশনা হচ্ছে দুই রাকাত করে আপনি আপনি পড়তে পারবেন যদি সুবে সাদেক উদিত হয়ে যায় এক রাকাত পড়বেন তুউ এটি তার জন্য ভিতির হয়ে যাবে এটাই হচ্ছে রাতের নামাজের ব্যাপারে রসুলের নির্দেশনা আর রাতের সলাাতের ব্যাপারে মূলত তারাবিহের সলাাত মাদানের ব্যাপারে ওলামাই কেলাম এবং সরফেসা আলিহিনের আবন হজ্জি যেটি সেটি হল এটাকে কোনো রাকাতের মধ্যে আট রাকাত দশ রকাত এগারো রকাত ছত্রিশ রকাত একচল্লিশ রকাতের মধ্যে তাহাদিদ করেননি এই তাহাদিদ না করার বিষয়টি মানে তাহাদিদ নির্দিষ্ট করা এটা মূলত রাসুল উল্লা সুল্লা ইসলাম তাতে নামাজ দফল নামাজ হওয়ার কারণে এটাকে ফ্লেক্সিবল করেছেন সুবিধাজনক করেছেন রাসুল উল্লা সাল্লাহামলি ইসলাম নিজের ছালাতের জন্য ইফতিয়ার করেছেন তিনি এগারো রাকাত পড়েছেন নীতির সহ সাব্যস্ত হয়েছে আরো বেশি পড়েছেন সেটাও সাব্যস্ত হয়েছে যাই হোক কিন্তু রাতের নামাজ এর সুনির্দিষ্ট কোনো রাকাত নেই এই বিষয়ে এজমান অকল করেছেন এই উম্মার সবচেয়ে বড় তিনজন ব্যক্তি এবন আবদিলবার রহমতুল্লা আলাই এবনু দাকিক আল আইদ আলাই এবং শেখুল ইসলাম রহমতুল্লা আলাই সুতরাং এই তাহাদিদ নিয়ে আমরা যে একটা বড় ধরনের বিপাকে পড়ে গিয়েছি এটা গোলযোগ তৈরি করছি এটি কিন্তু গোলযোগ তৈরি করার বিষয় না নকল নামাজ আপনি পড়েন আর যে সমস্ত ভাইরা আটটা খাতের উপর ই করছেন তাদেরকে আটটা খাত পৌঁছে যেহেতু ইসলাম আটটা খাত পড়েছে মর্মে আশা জিনতমিত বসতে আর যদি কেউ বেশি পড়ে তাহলে তাকে সেখানে গিয়ে মানে তার হবে না বাতিল হয়ে যাবে বেদাত এই বক্তব্য মূলত যদিও মানে এই যুগের কোনো কোনো আলেম দিয়েছেন যে নেয় আমি কথা বলছিলাম তবে এই বক্তব্য শুদ্ধ নয় বক্তব্য শুদ্ধ নয় এজন্য এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে একদম মনে করেন যারা বিশ্বাকাতেছে এক রাখাত কম হলেও তারা বিহের সলাাত হবে না বই লিখে ফেলেছে বই লিখে ফেলেছে এবং পোস্টার তৈরি করেছে আমি মনে করি যে এগুলো গোড়ামি সীমালঙ্ঘন ইসলামের ব্যাপারে সীমালঙ্ঘন মূলত একটা গর্হিত কাজ নফল সালাদ যদি তারা বিহেজ সলাদ যদি কেউ না পড়ে তাহলে কিন্তু তিনি গুনাগার হবেন না কিন্তু যদি তিনি সীমালঙ্ঘন করেন তিনি গুণাগার হবেন আল্লাহ রাসুল সালের সময় তারা সালাদসুল কি পড়েছেন সুবকরি আজিজার সাব্যস্ত হয়েছে রাতের কথা উল্লেখ হয়েছে বাকি সময় একাত্তা হতো না তারা বিহে সালাত জামাতেই ছিল না মসজিদ আদাই হত না কেউ যদি ব্যক্তিগতভাবে ক্রিয়ামুল লাইল রাতের নামাজ আদায় কথা প্রথম সময় সেটি হত না এবং খতাব রাজি আল্লাহম যখন দেখলেন যে লোকেরা বিক্ষিপ্ত ভাবে এই রাতের নামাজ আদায় করছে তখন তিনি উবাইজ কাব রাজি আল্লাহ তোনাকে নির্দেশ দিলেন তামিলি রাজি আল্লাহ তমকে নির্দেশ দিলেন এবং সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী সময় সালাদ আদায় করা হয়েছে সেখানেও মানে বিতর্কিত অনেক বক্তব্য রয়েছে হাদিস রয়েছে হাদিসের মধ্যেও বিতর্ক রয়েছে বিতর্ক থাকার কারণে এই বিষয়গুলো নিয়ে এত বাড়াবাড়ি মানে এত সীমালঙ্ঘন আমরা দেখি যে খালি এই মাছ আলাদা মানে আমাদের মনে হয় আর কোনো মাছ দরকার নেই এটাই মাসালা আপনি নফল সালাদ আদায় করেন फुल सरा गुतव दी गुत दीजिए दृष्टि आकर्षण उत्तर शेखा ठीक आज शेयर करलमाड़ी हम जावा उचित नय कार उम्मार आो गुरुतपूर्ण विषय रहा गो बाड़ी ना कराइ उचित अलहमदुल्लाेपे जेटूक উনি সাথে আরো কিছু মানে তালিক জড়িত করেছেন আমরা সেই সারসংক্ষেপ ওই কথাটাই আর কি উনি ওইটাকে বিস্তারিত ভাবে বলছেন আলামরা বলেছেন জায়জ কেউ বলেছেন যে অসুবিধা নেই বেশি পড়লে তা সেটাই আর কি আমরা যদি না মনে না করি আল্লাহ রসুলের সন্ন্যার উপরে ক্ষান্ত থাকি এগারোটা কাজ সেটা কোনো অসুবিধা নেই আর যারা বেশি পড়ছে তাদেরকে আমরা মেদাত বা মেদাতি বলতে যাব না মহিলারা বাসায় গিয়ে কোরআন পড়িয়ে কি টাকা নিতে পারবে কেন শুধু মহিলা পুরুষও তো হইতে পারে পুরুষ মহিলা যারাই বাসায় যে কোরআন পড়া শিখায় সহিভাবে শিখায় ভুল তো তারা এর বিনিময় হাদিয়া নিতে পারে অসুবিধা নেই एट एक बाढ़मयेज नहीं तबा भलो हतोदी दरकसाषी हत मान एक सामंजस्यपूर्ण तरह अवस्थारे मिल रेखे जी एक हारिए दी से उत्तम हतरे दिले भोजन व्यक्ति प्रसंगे उनार वक्तव्य शुना जा তিনি আমার বন্ধু মানুষ কাছাকাছি থেকে লেখাপড়া করেছি কাজে অত্যন্ত জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আলোচনা খুব সুন্দর তবে কথার মধ্যে যথেষ্ট প্যাচ আছে হবে শুনতে হবে এইটুকু শুধু বলবো সব কিছুটা তার নিজস্ব গতিতে পরিচালনা করার চেষ্টা করে কাজে শুনবেন কেন করবেন সতর্ক থাকবেন যেন তার বক্তব্যের পেছে ফেলতে না পারে না মানে বলবো প্রশ্নকারীকে নাম জানতে চাইছে নাম হচ্ছে বলেছে ডাক্তার নায়ক বাংলাদেশে করে কোনো হবে কিনা তাকে বাংলাদেশে আনার জন্য আপনারা নিয়েছেন ডক্টর জাকির নাইককে আনার জন্য একাধিকবার প্রচেষ্টা জানানো হয়েছে কিন্তু ভিসা হয় নাই উভয় দেশ থেকে সেখানে ছাড় করা হয়েছিল এরানও হয়েছিল কাজ করা যায়নি সেটা এবং পাঁচ চারটা বিশ্ব তাদের দেশে যাওয়া অনেকটা ভিসার বন্ধ করে আচ্ছা কোনো ভাই বলেন তিনি হুদি দাস দালান মস্তিদের মস্তির ক্ষিচ্ছেন কত যে কিছু তার করছেন এগুলো অর্থ গর্বিত কাজ অন্যায় কাজ আপনি থেকে আলহামদুলিল্লাহ আপনি ঠিক নয় আমরা তাকে আনার কোনো অর্থাৎ বলছি তবে আমরা যদি অবস্থা ভালো করেন ইনশাল্লাহ তাকে আনার প্রচেষ্টা করা যাবে এই প্রশ্ন সংক্ষেপ্ত উত্তর সম্বন্ধে অনেকে বলে থাকে জীবনে একবার করলে চলবে এর ভিত্তি কি আকিকা না করলে কি কুরবানি করা যাবে না আকিকা আর সাথে কোনো সম্পর্ক না একটা জীবনে একবার একবারই তো এবং মৌলুদ কুল্ল মৌলুদ্দিন আল্লাহ রসুল সহসান বলছেন কূর্ণমা অনুর দিন মরুণবে আকিকায় দেখি প্রত্যেকটা নবজাত শিশু তার আকিকার সাথে দায়ীবদ্ধ এবং তার দায়ীবদ্ধ ছাড়ানোর জন্য আকিকা দিতে হয় ছেলে হলে দুইটা ছাগল এবং মেয়ে হলে একটা ছাগল দিতে হয় সপ্তম দিনে না পারলে তম দিনে না পারলে একুশতম দিনে আর না পারলে জীবনে যখন সমর্থ হবে তখন এমনকি সাত দিনের আগেও যদি দেয় আকিকা আঁকিকা আদায় হয়ে ঠিক আছে এটা রহমতুল্লাহ আলাই তার তফাফতুল মহদুদ বিস্তারিত নাম রাখা আকিকার দেওয়া চুল তার ফালানো চুলের সম পরিমাণ সাদা করার রূপা দিয়ে এগুলো সব হলো শিশু সংশ্লিষ্ট কিছু বিধান কুরবানির সাথে আগিকার কোন সম্পর্ক নাই আমরা অনেক সময় দেখে থাকি কুরবানি স্বতন্ত্র হেফাজত এবং আগেকার স্বতন্ত্র হেফাজত বা আমল কুরবানির সাথে আগেকাকে মিলিয়ে দেওয়া যাবে না ভাগ দেওয়া যাবে না আছে কি সবে কদর রাত বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে হবে কি কদরের রাত কয়টি আল্লাহ আকবার কবদরের রাত একটি চাঁদ একটি হ্যাঁ আল্লাহ পৃথিবী একটি তাই গিয়ে সবে কদর কদর এটা কদরের সুবিধা কল্যাণ বন্টন করেন আল্লাহ ফেরিস্তা দ্বারা কোন হুজুরকে আল্লাহ বন্টন করার দায়িত্ব দেয়নি হুজুরকে দেওয়া হলে পারত না প্রশ্ন ওটা না প্রশ্ন হল আপনি চাপ নিয়ে আলোচনা করার সময় বলেছেন কদরের রাজ একটি সবাই পাবে কেউ বঞ্চিত হবে না কদরের রাজ যেখানে সেখানে কদর থাকবে দিনে আল্লাহ কদর দিবেন রাতে কদর হয় লাইলাতুল কাদর হয়েছে না আর লাইলাতুল আপনি বলতেছেন যে যখন আমাদের এখানে রাত তখন অন্য দেশে দিন এগুলো আল্লাহ বন্টন করেন আর আল্লাহর জন্য বিগত লাখ লাখ বছর এবং আগত লাখ লাখ ভবিষ্যতের লাখ লাখ বছর সমান বর্তমান আর সেই আল্লাহর জন্য কদরের রাত বন্টন করে এক রাত্রের দুই রাত্রের ডিফারেন্সের কারণে আপনার কাছে অসম্ভব এটা আল্লাহর উপরে চাপিয়ে দিলেন এতে আপনার ইমান থাকলো আপনার ইমানটা থাকলো নাকি আপনার কাছে যেটা অসম্ভব আপনার হিসাব পারছেন না এটা যে আল্লাহর উপরে চাপিয়ে দিলেন এটা তো ইমানই তো থাকলো না এই যুক্তিটা কুযুক্তি এই যুক্তি থেকে আমাদের পিছানো উচিত কার ব্যাপারে আপনি এই এই যুক্তি চালাইলেন আপনার কাছে এটা অসম্ভব আপনি পারবেন না দুই রাত্রের ডিফারেন্সে আপনি লাইলাতুল কাদার বন্ডন করেন কোন হুজুরকে আল্লাহ বণ্ডনের দায়িত্ব দেননি সেই আল্লাহ বণ্ডন করেন যে আল্লাহর কাছে গত লাখ লাখ বছর আর ভবিষ্যতের লাখ লাখ বছর দুই দিন আর দুই রাতের ডিফারেন্স না লাখ লাখ বছর কোটি কোটি বছর আল্লাহর কাছে বর্তমান সেই আল্লাহ লাইলাতুল কাদারের সুবিধা কল্যাণ বন্টন করেন আর বলবেন দেখছেন আমরা কত কুফরি আদি দেয় গেছি আল্লাহর উপরে আমার কাছে অসম্ভবটা আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছি লাইলাতুল কাদার একটাই পর্যায়ক্রমে আল্লাহ যেখানে রাত হয় ওখানেই লাইলাতুল কাদার হয় একই সাথ সবসঙ্গে একসাথে সবসময় এক সময় চাঁদ একটা হলে দিন বিশেষে অঞ্চল বিশেষে দেশ বিশেষে ভিন্ন ভিন্ন তার উদয় স্থান উদয় সময় আছে আজকের এই খুদবাই তো এটাই এটা কিন্তু কুফরি আকিদার মার্জিত ভাষায় কুফরি আকিদার মধ্যে চলে যাচ্ছি আমরা রমজানের শেষ দশকে এতেকাফ একদিনের জন্য করা যায় কিনা मतभेद आते कफर समय सीमा की दस दिन ही शुद्ध नम बसिंग तब सही कथा हल कम बसिपे दस दिन आल्ला कम बसिओ हईते दस दिन फिक्सड ना क्यों तौफिक पा सूझ पा से भाई एते क्फ़ करते क्या छूटी कशकिन छह सतर पूर्व निर्धारित तारीख नहीं जन चाहोध कर लेकृत अर्थ बनियोग প্রশ্ন হলো ধারকৃত অর্থ জাকাত যোগ্য হবে কি না অবশ্যই জাকাত দিতে হবে যেহেতু আপনার মালিকানায় আছে আপনাকে জাকাত দিতে হবে ও ওই লোক যদি এরকম হয় যে এভাবে দিয়েছিল যখন চাইব তখন দিয়ে দিব। আর আপনি বলছেন যখন চাইব চাইবেন তখনই দিয়ে দিতে তাহলে ওকেও জাকাত দিতে হবে আপনাকেও জাকাত দিতে হবে একই অর্থের দুজনেই জাকাত দিবে গরিবের উপকার হবে হ্যাঁ গরিবের উপকার হবে এটা তো অনেক বড় পৃষ্টিবির খরচ কোন দেশ বহন করে কোন কোন সহক সংস্থা কোন সংস্থা আসলে তে দান করার জন্য অনেক মুসলমান লাইন ধরে আছে অনেকেই অভিযোগ অভিযোগ করে আমার দানটা পৌঁছতেইছে না কতবার পাঠাইতেছে যাচ্ছে না বুঝেছেন মুসলমান ভালো মুসলমান তারা কে দান করার জন্য সিরিয়াল দিয়ে আছে হয়তো অনেক প্রশ্নকারী বলতে পারে যে ইনুদিন আসার দেয় এটা হলো ভিত্তিহীন একেবারে একশো মিথ্যা কথা আনুমানিক কথা এটা হুজুরদের কথা কতগুলো মুফতি হুজুরদের কৌমি মুফতি হুজুরদের কথা দেওবান্দি ইসলামে নারী নেতৃত্ব হারাম কিনা অবশ্যই নারী নেতৃত্ব হারাম তবে যদি এসে যায় আর সেই ইসলামী সংবিধানের আওতায় দেশ পরিচালনা করে যাই যাচ্ছে তার বিরুদ্ধে ক্ষমতা না থাকলে বিদ্রোহ করা যায় মেরাজের সময় রাসুল সোলা সালামের সঙ্গে জিব্রাইল আলহ সালামের সঙ্গে ছিলেন কি না মেরাজের সঙ্গে ছিল এটা তো স্পষ্ট হাদিসই আছে কিন্তু সিদ্দরুল মমতাহার পর থেকে জিবল আলী স্বর ছিলেন না আল্লাহ ব্যবস্থাপনায় নিয়ে গেছেন চলবে না মাজারে সেজা করা শির্ক কুফরি রিদা মূর্ত হয়ে যাওয়ার কারণ হ্যাঁ এবং এটাতে সন্দেহ করা যাবে না যাই কিনা এটা বলা যায় অবশ্যই যায় না অবশ্যই হারাম শির আমাদের দেশে মসজিদে মহিলারা নামাজ পড়ে কিনা এবং মহিলাদের মসজিদে নামাজ পড়ার কতটা যুক্তিযুক্ত অবশ্যই আমাদের দেশে যে সমস্ত মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে এগুলোতে তারা যে নামাজ পড়তে পারে নামাজ পড়লে তারা জামাতের সোপ পাবে এবং তারা মসজিদে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া নিষেধ যারা বলে যে মহিলাদের মসজিদে জামাতে যাওয়া হারাম তারা তাদের ফতো হারাম ঠিক আছে সুরানের এত নম্বর আয়াত সম্পর্কে জানার জন্য অনুরোধ এটা অবশ্যই আল্লাহ আহলে কিতাব আহলে কিতাবদের ব্যাপারে উল্লেখ করেছেন কিন্তু কোরানে এইসব আয়াত আসার কারণ হল আমরাও যেন আমাদের দিনের ভিতরে এরকম বিভেদ সৃষ্টি না করি আমরা আকিদাগত বিভেদ হ্যাঁ সৃষ্টি করার মাধ্যমে যদি বিভক্তি আনি তাহলে আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত হব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না যেমন ইহুদিদের সাথে নার্সারাদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিয়েছেন আমাদের ক্ষেত্রেও তাই হবে তবে ফেব্রুয়ারি শাখা প্রশাখাগত কোনো বিষয়ে যদি মতভেদ থাকে সেটাকে এই আয়াতের আওতাভুক্ত করা যাবে না एकम्र एक जी से शब्दगुल उच्चारण सठिकाता कुरान पढ़ब ना कि पूरा सठिक भाव शिखे तर पढ़व आस कुरानी सह पढ़ाई उचित विज्ञान जरा आरम्भ करतेवल शुरू करब्द से सेंटेंस एगल तो प्रथम दिखे ता भूल पढ़ले आल्ला तो बरगतला सोअब दिए दीबें बर जार येपारे चेष्टा थे সাধনা থাকবে কোরআন আমি শিখবই সেই ক্ষেত্রে সে যদি ভাঙা ভাঙ্গা অক্ষর প্রথম দিকে পড়ে তাহলে তোমাকে কষ্ট করার জন্য ডবল সব দেওয়ার কথা বলেছে। কিন্তু সারা জীবন একশো বছর আশি বছর আমি ওইভাবে শিখেছি ওইভাবেই চলতে থাকবো না এভাবে চলে না তাহলে আমাকে অবশ্যই শিখতে হবে বিশুদ্ধভাবে এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে ব্যবস্থা হ্যাঁ হুজুরও অনেক পাওয়া যায় হাফেজ পাওয়া যায় যারা শুদ্ধভাবে কোরআন শিখায় আপনি তাদের কাছ থেকে শিখবেন সব কাজেই পারেন क्या शुद्ध मानसिकतार अभाव तो चेष्टा करते थकें हाफिज राशु तेलाव शिखे रसुल्लम नाम कई रसुल्लामर रसुल ना नाम सही हदीस द्वारा तो दस टी पाई क्योंकि बेदातरा निानब्बत ठेक कारण रसुल्लामी হ্যাঁ আল্লাহকে শরিক করে ফেলে আল্লাহর সাথে আল্লাহর সাথে রসুলের সমকক্ষতা তারা একবারে হাড্ডাহাড্ডি ভাবে মানে উল্লেখ একশোটা নাম দিয়ে একটা এটা এগুলো সব বেদাতি বেদাত আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর নিরানব্বইটা নাম যেহেতু তারা আল্লাহ এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য বুঝে না হ্যাঁ বরং আল্লাহ যে রসুলের গুরুত্বটাই তাদের কাছে বেশি ওরাই ৯৯টা নামের সাথে মেন দিয়ে আর ৯৯টা নাম এটা থেকে তারা এগুলো করেছে শুধু তাই না তিরিশ পারা যেমন কোরআন আছে তিরিশ পারা দুরুত করেছে এই কাদেরি কাদেরি এবং সুফিরা কি বলে বেরেলা এরা এই কামগুলো করেছে এগুলো সব বেদান্তি নাম হাদিসের ভিতরে কোরআন হাদিসের শহীদ হাদিসের ভিতরে এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না ভিতরে সহিগত নাম আছে কিছু নাম পাওয়া যেতে পারে কিন্তু এই মানসিকতা থেকে আল্লাহ নিরানব্বইটি এটা তাদের বানওয়াট এটা বানওয়াট এগুলো ছিঁড়ে ফেলতে পারে হ্যাঁ এরপরের প্রশ্ন আল্লাহর নিরানব্বইটি নাম এটাও কিন্তু ফিক্সড না কম বেশি আছে এর চেয়ে বেশি আছে ইসলামের দায়ী হতে গেলে কি কি করণীয় প্রশ্ন বিরাট প্রশ্ন অবশ্যই ইসলামের দায়ী হতে হলে আমাকে এলিম অর্জন করতে হবে কোরআন এবং সুন্দর এলিম এবং যে ইলিম অর্জন করলাম এটার আমল করতে হবে তারপরে আমি দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ সংক্ষেপে এলিম আমল তারপর দাওয়াত আয়াত যেখানে একটা কি বলে ইদানিং এই আয়াত দিয়ে গুমরা করা হয় এটা হল এই আয়াত দিয়ে হেদায়াত আছে এই আয়াতের ভিতরে গুমরাহ আছে এক মানুষ বলতেছে আতে মুসিয়াম আইলার্লাই মানে তোমরা শ্যামকে রাত পর্যন্ত পূর্ণ করো দিয়ে ব্যাখ্যা করে এই অর্থ করার পর ব্যাখ্যা করে যে রাত রাত পর্যন্ত আল্লাহ পূর্ণ করতে বলেছেন অতএব আমাদেরকে কে বলে ইশারের আগে বা পরে করতে হবে এশারের আগে এটা হল শিয়াদের ব্যাখ্যা আমাদের সুন্নিরা অনেকেই প্রভাবিত হচ্ছে এই ব্যাখ্যায় আসলে এটা ঠিক না আল্লাহর রসুল সাল্লি সাল্লামের তিনি হচ্ছেন কোরআনের আসল ব্যাখ্যা দানকারী মুফাসির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুফাসির এক নম্বর মুফাসির হয়েছিল রসুল্লাহ উনি আমল দ্বারা ব্যাখ্যা করেছেন উনি কথা দ্বারাও ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল বলছেন লাত্মি যত তাড়াতাড়ি ইফতার করবে তত তাড়াতাড়ি ততদিন তারা কল্যাণের মধ্যে থাকে তো সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করতে হবে কারণ এর সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা ছাড়া তাড়াতাড়ি সম্ভব নয় আগে তো করতে পারবো না আর রাতের কথা যে বলা হয়েছে রাত তো সূর্য ডুবলেই শুরু হয় সূর্য ডুবার আগে কি রাত শুরু হয় নাকি সূর্য ডুবার সাথে সাথে করলে রাতেই ইফতার হলো কারণ সূর্য না ডুবলে রাত শুরু হইতে পারবো না তাহলে সূর্য ডুবার পরের থেকে রাত শুরু হয়ে হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে করার কোন সুযোগ নেই পরিবাসায় পরিবাস সূর্য ডুবার কি রাত বলা হয় রাত বাড়ার লাইন মিনহায় না ওয়াদ ও মিনহায় হয় না আল্লাহ রসুল এভাবে রাত ব্যাখ্যা করেছেন যখন এদিক থেকে রাত আসা শুরু হয় এদিক থেকে দিন যখন যাওয়া শুরু হয় তখন রোজদার ইফতার করবে সুনদ নামাজ ছেড়ে দিলে কি গুণা হয় না সুনত নামাজ ছেড়ে দিলে গুণা হয় না তবে সন্নদ নামাজকে অবজ্ঞা করলে অস্বীকার করলে হ্যাঁ হেই করলে গুণাগার হতে হবে কুফরি কুফুরি গুণাও হতে পারে হানাফিদের সাথে কি আমরা তাকে তর্কে বিতর্কে লিপ্ত হব হ্যাঁ আসলে তর্ক বিতর্ক তো তর্ক বিতর্ক জিনিসটাই তো খারাপ হ্যাঁ তবে বিষয় বিশেষে হয়তো স্পষ্ট কোন কোরআন বিরোধী স্পষ্ট সুন্না বিরোধী কথা যদি আপনার সামনে বলেন তাহলে ওটা তো আপনাকে দলিল ভিত্তিক তার প্রতিবাদ তার জবাব দিতেই হবে হ্যাঁ ওয়জায় ইলহম বিল্লা তিনি কারোর সাথে তর্ক করতে হলে সুন্দরভাবে করতে হবে দলিল ভিত্তিক আমাদের দেশে রমজান মাসে তারাবির নামাজের শেষে যে টাকার লেনদেন হয় তা কি ঠিক এটা একটা হানাফি মজহবের ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই করে টাকা নেওয়া যাবে না এই কথার থেকেই সব মশলাগুলো বের হয়েছে করে টাকা তাহলে তারা বিশেষভাবে তারাবির ক্ষেত্রে আরো কড়াকড়ি করা হয় আসলে যদি কেউ রেট করে যে প্রতি রাকাতে এত করে টাকা দিতে হবে রেট অথবা প্রতি আয়াত পাঠ করবো এত করে টাকা দিতে হবে এই যে রেট দর কষাকষি এগুলো হলো হারাম তবে যদি হাদিয়ে দেওয়া হয় তার তারা নামাজ পড়িয়ে হাফেজকে হ্যাঁ কারণ আমরা তো সহি শুদ্ধভাবে পড়তে পারি না উনি পড়তেছেন কোরআন রিভিউ দেওয়া রিভিশন দেওয়া হচ্ছে তাকে যদি হাদিয়ে দেওয়া হয় সেটা কম হোক বেশি হোক এটা হালাল জায়জ আছে হারাম বলার কোন উপায় নেই হারাম বলার কোন দলিল নেই সতর্কতামূলক পাঁচ মিনিট পরে ইফতার করা এবং পাঁচ মিনিট পূর্বে সাহারি খাওয়া বন্ধ করা যাবে কি আসলে এগুলো হল এই হাদিস আমল করা থেকে আমাদেরকে দূরে সরানোর একটা সতর্কতা সতর্কতা সতর্কতা আল্লাহ রসুল সাল্লাম হাদিস বলেছেন এবং আল্লাহ রসুল আমল করতে গিয়ে একই রোজার দুই ইফতার করেছেন তাড়াতাড়ি ইফতার সেই ক্ষেত্রে আমাদের জানাশোনা বর্তমান বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে যেখানে আবহাওয়াবিদরা আমাদেরকে টাইম বলে দিচ্ছে এক মিনিট দিকে সেদিক হয় সেই ক্ষেত্রে আমাদের এরকম পাঁচ মিনিট এাতের জন্য সতর্কতামূলক এটা ঠিক নয় এটা আবাদতের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা বিশেষভাবে ইফতার এবং সাহারির ক্ষেত্রে এটা ঠিক না। যখনই শুরু ছোট হয়েছে তখনই হল ইফতারের টাইম আর যখনই আমি এক মিনিট দুই মিনিট করবো তখন একতলাফ শুরু হল কেউ বলবে এক মিনিট দেরি করা উত্তম কেউ বলবে পাঁচ মিনিট কেউ বলবে শেয়ারাই তখন উত্তম হয়ে যাবে কারণ ওরা সবচেয়ে বেশি দেরি করে বুঝেছেন তখন আমরাও ডাউন হয়ে যাব যারা পাঁচ মিনিট ওলা তিন মিনিট ওলা এরাও তখন বাদ পড়ে যাবে তখন শেয়ারে শেয়ারায় বেশি ভালো হয়ে যাবে মসজিদের মাইক থেকে সাহারি খাওয়ার পূর্বে ডাকা যাবে কি আসলে ডাকাডাক সিস্টেমটা তো ইসলামে নাই আজানের ক্ষেত্রে ক্ষেত্রে সেহের ক্ষেত্রে এসব বিধানটা আমরা কোরআন সন্ন্যার ভিতরে কোথাও পাই না হ্যাঁ তবে আমরা যে উপকৃতি হয়ে যাচ্ছি এটা বলতে পারেন কি বলে বেদাতে হাসানা যে আজান দিতেন সেটা কোনটা আগের বুঝেছেন যে আমরা উঠতে পারলাম যে ওদের এর কারণে থাকা উচিত না এটা অন্য সুন্নতি পদ্ধতি একজন আর একজনকে উঠাই দিবে বা আমাদের বিজ্ঞান প্রযুক্তির ব্যাপার হ্যাঁ এই যে অ্যালার্ম ব্যবহার করা তারপর আজানের ব্যাপার আছে এগুলো হল সুন্নতি পদ্ধতি আলহামদুলিল্লাহ কি সময় শেষ হয় না প্রশ্ন তো আসতেই উচ্চস্বরে আমিন বললে নামাজের ক্ষতি হবে বলে বাধা দেয় যারা এই সুন্না স্বীকার করে না এই সুন্নার সম্পর্কে যাদের জাহাল অজ্ঞতা রয়েছে আমিন সুরফাতেহা শেষে নামাজের ভিতরে আমিন বলার অনেক হাদিস আছে অনেকগুলো শব্দ শব্দ দ্বারা সুই হাদিস আছে কিন্তু আমরা জুইফ এবং জাল হাদিস গুলো খুঁজতে যে সেগুলোর সেগুলোর করে পড়ে যায় যার জন্য অনেক সময় হেই করে থাকি আপনি যদি ইসলামের নামাজ পড়ে থাকেন আপনি যদি সেই নামাজ পড়ে থাকেন রসুল্লাহ পড়তেন তা রসুল্লাহ নামাজের ভিতরে আমিন ছিল তা আপনি যদি রসুলের নামাজ পড়েন তাহলে আপনার ডিস্টার্ব হয় কেন আপনার একটা সমস্যা হয় কেন তাহলে আপনি নামাজটাই বাদ দেন ওটা তো রসুল সাল্লাহসাল্লামের বিধান হিসেবে बोकारी शरीफे हादिसी शब्द चार रखा आल्लासुल्ला क्या दूरखात आदाय कर चार रखा चार रखात आदाय करार जो कथा सेल आलमरा दुई भावे बुझे অনেক আলেম বুঝেছেন যে দুই রাকাত করেই পড়বেন কিন্তু সালাম ফিরে কোন বিরতি নাই উঠে গেলেন সালাম ফিরে বিরতি নাই উঠে যে আবার দুই রাকাত যে পড়লেন এই দুই রাখাতের পর একটু বিরতি নেওয়ার কথা সাল্লাহ সালেহিনের আমলে পাওয়া যায় এবং সেটাই রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও মহাগিস একেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহম চার রাখাত পড়ার পর একটু বিশ্রাম বা বিরতি দিতেন তারপর আবার চার রাকাত পড়তেন দুরাকাত পড়তেন পরে সাথে সাথে আল্লা নদিন আলবানি আবার এরকমও ব্যাখ্যা করেছেন উনি বলছেন যে দুরাকাত পড়ে তা সাহ দিয়ে আবার উঠে দুই রাকাত পড়া এটাও ব্যাখ্যা করেছেন এইভাবে এই কারণে চার রাকাত বুঝেছেন তো আসল এই এর অর্থ কিন্তু এটা নয় যে দুরাকাত দুরাঘাত করে পড়া যে উত্তম এটা নিষেধ হয়ে গেল না ওটা জায়েজ আর এটা হল উত্তম দুরাকাত করে পড়াটা হল উত্তম আর চার রাখাত এভাবে পড়া হল জায়েজ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এই প্রশ্নের মাধ্যমে আজকের প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করলাম